দুরদর্শনের সামনে যারা ইতিমধ্যেই সমবেত হয়েছেন পৃষ্টিভি বাংলার নিয়মিত আয়োজন অনুধাবনের জন্য পৃষ্টিভি বাংলার সে সকল দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইসলামী আকিদা এই আলোচনায় পর্বভিত্তিক অনেকগুলো আলোচনা আমরা আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করেছি নারীদের সম্পর্কে ইসলাম কি বলেছে বিশেষ করে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সন্না আমাদের কি নির্দেশনা দান করেছেন আসুন সেটা আমরা জেনে নেই এবং আজকে যে সমস্ত বিজ্ঞ আলোচকমণ্ডলী আমাদের সামনে হাজির হয়েছেন এই আলোচনায় অংশগ্রহণের জন্য তাদের পরিচয়টা আমি প্রথমেই আপনাদের সামনে পেশ করি এসেছেন শেখ শেখ কাজী মোহাম্মী এবং সব শেষে এসেছেন শেখ আকরামান বিন আব্দালামীকুমাত দর্শক শ্রোতা এই বিষয়টি জানার জন্য সেই নারী নীতির গণনার আগে ওই সময় নারীদের ব্যাপারে যে প্রেক্ষাপটটা ছিল ওই প্রেক্ষাপটটা না বললে এই নারী নীতির কি ভালো নারীরা কি পেয়েছেন কাছে এটা কিন্তু মানুষ বুঝতে পারবে না কোনো যখন একটি কন্যা সন্তানের জন্মের সুসংবাদ দেয়া হতো তখন তার চারা একেবারে মলিন হয়ে যেত সে তার সজাতি থেকে পালিয়ে কোথাও গিয়ে এসে চিন্তা করতো এই মেয়েকে কি করব। এই কোনো অধিকারে ছিল না আজ তোমর আব্দুল খাতাবের মতো লোক বলেন আমরা নারীদেরকে কোনো কিছুই মনে করতাম এরা কিছুই না হাত্তা জাকার হুন্দিল করে যখন দেখলাম নারীদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেন তখন ভাবলাম না তো আমরা যেভাবে নারীদেরকে যা তা মনে করি ব্যাপারটা তো সেটা না এদেরও তো একটা মূল্য আচ্ছা এই সূচনা হলো যে আমরা নারী জাতির মূল্য দিতে শুরু করলাম কোরআনে যখন আল্লাহ মূল্য দিলেন কোরআনের মতো এত বড় রব্বানি কালামের মধ্যে যখন নারীদের কথা আল্লাহ তুলে ধরলেন তখন থেকে আমরা বুঝলাম যে না এরাও কিছু তা কোথায় ছিল নারীদের অবস্থান একজন নারী যদি তালাক প্রাপ্ত হতো বা স্বামী মারা যেত একটা কুড়ে ঘরে এক বছর সে থাকবে না পরিচ্ছন্ন সে একটা ছাগলের বাচ্চা তার শরীরে মুছে সে তারপরে সে নাকি পাকসাব হবে এই ছিল নিয়ম এবং সাহাবিরা বলেন যে ওই রকম বাচ্চা দেখি তার গায়ে যখন তারা মুছত বাচ্চা মারা যেত রকম। দুর্গন্ধ আক্রান্ত বি এই ছিল নারীদের অবস্থা পিতা মারা গেছেন তখন পিতার যদি কোন স্ত্রী থাকতো তখন তার বড় ছেলে এই স্ত্রীর মালিক সেই ইচ্ছা করলে নিজে তাকে বিয়ে করবে এবং নারীদের কোন ওয়ারিসি সত্ত্বে পিতার সম্পত্তিতে মায়ের সম্পত্তিতে কোন অধিকার বলতে কিছুই ছিল না আল্লাহ আকবার সেই জায়গা থেকে আল্লাহ নবী সাল্লাম কোরআন এবং অনেক দুনিয়ার নেশা অথি আমার দুনিয়ার সারা পৃথিবীর যত রমনীয় কমনীয় বস্তু আছে তোর মধ্যে আমি দুটো জিনিসকে ভালোবাসি হলো আমার মা জাতি নারী জাতি যাদেরকে সমাজ অপদস্থ করে দিয়েছে তাদেরকে তুলে আনার জন্য তিনি ঘোষণা দিলেন যে নারী জাতি আমার প্রিয় অতিভাষারে দুটো জিনিস কেবল আমার কাছে নয় হয়েছে কোথা থেকে তিনি তুলে আনলেন তো সেখান থেকে নবী সালাম নারীদেরকে তুলে এনে কি শুনালেন এবং আক্রম হকুম নারী হোক পুরুষ হোক আল্লাহর কাছে সেই সবচেয়ে প্রিয় যে যত বেশি মোত্তাফির নারীকে তুলে নিয়ে আসলেন সুহান আল্লাহ এবং নারী জাতির যেই অধিকার মিরাজ মুক্ত করা হল এবং একজন পুরুষ ইচ্ছা করলে জন ১২ জন বিয়ে করতো আচ্ছা তাদের সমাজের নিয়ম ছিল ভাই যদি মারা যেত ভাইয়ের বউ তাদের সম্পত্তি তার সম্পদ তাদের সম্পত্তি তারা ইচ্ছা করলে তাকে বিয়ে করবে ইচ্ছা করলে তাকে কোথাও দিয়ে দেবে আর ইচ্ছা না করলে তাকে ঝুলিয়ে অনেক বর্ণনা দিলেন সন্ন্যার আলোকে যদি আমরা দেখি আরো আল্লাহ রসুল সালাম নারীদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন নারী হতে পারে কন্যা নারী হতে পারে বোন নারী হতে পারে স্ত্রী নারী হতে পারে মা নারী যে যেকোনো চারটির যে কোনো একটা অবস্থায় সে যাবে কিন্তু ইসলাম কন্যা হিসাবে নারীকে সন্ন্যায় কিভাবে মূল্যায়ন করেছে দেখুন যে আলী সাল্লাম কি সুসংবাদ দিলেন যেটি সহিউল বুখারির হাদিসে এসেছে অম্মুল মৌমিনী নায় সালিয়াল বর্ণনা করছেন যে একদা একজন মেয়ে মানুষ তার দুটি ছোট মেয়েকে নিয়ে অম্মুল মমিনী নয় সারাদিয়াল্লাহার কাছে কিছু খাদ্য দরিদ্র মানুষ সেই মহিলাকে দিলাম দেওয়ার সাথে সাথে মা স্নেহের বাচ্চা দুটি দুই মেয়ের হাতে একটি খেজুরকে দুই টুকরো করে দুইজনের হাতে দিলেন এরপরেই মহিলা বের হয়ে যাওয়ার পরেই রাসুল সাল আলী হাসাল্লাম ঘরে আসলেন আসে তিনি যখন শুনলেন শোনার পরে বললেন যে দেখো আল্লা সু ভানা হাত তালা যার ঘরে এই ধরনের কন্যা সন্তান দিয়েছে দুটি অথবা তিনটি যদি সে ভালোভাবে তাদেরকে মানুষ করে ভালোভাবে তাদেরকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দেয় উপযুক্ত করে তোলে তাহলে কন্যা লাহু মিনান নার তাহলে এই মেয়েরাই হবে এই কন্যারাই হবে তাকে আখেরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এটাই হলো একটা বড় মাধ্যম বিরাট আবার আরেক হাতে তিনি বললেন যে এই ছোট কন্যারা ছোট মেয়েরা যে জাহিলি যুগে জীবন্ত কবর দেওয়া হতো আল্লাহ রাসুল সালাম বললেন আল্লাহ যাকে এই ধরনের দুই বা তিন কন্যা দিয়েছেন সেগুলিকে যদি সে সুষ্ঠু সুন্দরভাবে প্রতিপালন করে শিক্ষা দেয় তাহলে দা খাল জাননা সে জাননাতে তাহলে আল্লাহ রাসুল সালামের সন্ন্যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আলোচনার এই প্রাণবন্ত পরিবেশে আপনারা বুঝতেই পারছেন যে ইসলাম নারী নীতির ব্যাপারে নেবি মোহাম্মদ সাল্লি সাল্লাম সন্ন্যাস নারীদের ব্যাপারে কত একটা গৌরব উজ্জ্বল ইতিহাসের সূচনা করেছে আসুন আমরা আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে বিস্তারিত শুনব এ পর্যায়ে আমরা স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি চাচ্ছি বিরতির পরে আবারও ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ সঙ্গেই থাকুন Assalamu alaikum wa Allahu ya rabbi ya Allah <laughs> Assalamu <laughs> ami mohammad badruddin adwi apnara dekchen peace tv bangla he faces you are the caller mic buyer he listens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 डायल कर डर जकिर केनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नीला मानवतार कल्याण साधन महान अल्लाह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 पर्दा जीवन सठीक उद्देश्य बुझु इी सरिया कार्यक्रम निर्देशावल इी सरिया महान लक्ष्य और उद्देश्य परवर्ती अनुष्ठान पिसा আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা শুনছিলাম ইসলামী আকিদার আওতায় রসুলসাল আলী আসালামের সন্না সেটা জীবনের সর্বক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বিষয় এর উপরে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানার পরে নেভিজির সন্ন্যার প্রতি আমরা অকুণ্ঠ করব এটাই আমাদের উদ্দেশ্য আসুন আমরা এর পর্যায়ে যাচ্ছি শেখ হাসান জামিলের কাছে ধন্যবাদ আপনাকে আসলে নারীর মর্যাদা সম্পর্কে আমি একটা কথাই বলবো পরে অন্য কথায় আসছি সেই বিষয়টা হচ্ছে কোরআন আল্লাহ আমাদের পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন বিল এই নারীদের সাথে তোমরা সদাচরণ করো এই শব্দ কেবল শব্দ নয় কিন্তু এটাকে আমরা যদি অন্যভাবে লক্ষ্য করি যে আল্লাহ পুরুষদের কাছে নারীদের পক্ষ হয়ে সুপারিশ করতেছেন অবস্থানটা কোথায় তাদের মূল্যটা কোথায় যে নিজে পুরুষদের কাছে তাদের পক্ষ নিয়ে সুপারিশ করতেছেন যে তোমরা কিন্তু তাদের সাথে অসাদাচরণ করবে না আজকের সমাজে সবচেয়ে বড় প্রবলেমগুলো যেগুলো সামনে আনা হচ্ছে ইসলামী আয়াতের সাথে আরেকটা আয়াত মিলিয়ে তারপর বলেন তারপর আল্লাহ আমার মনে হয় পৃথিবীতে এরকম শব্দ দিয়ে নিগুড় সম্পর্কের কোন সত্য সম্পর্কের নিবিড়তা আর প্রকাশ করা হয় আল্লাহ তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের কিন্তু আসলে যে কথাটা আমি বলতে চাচ্ছি নারী নীতি যে শব্দটা আজকের দুনিয়ায় যে প্রবাগানটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে ইসলাম নারীদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে পৈতৃক সম্পত্তি বাবার রেখে যাওয়া সম্পত্তিটা নিয়েই সবচেয়ে বড় আপত্তিটা তোলা হচ্ছে যে এখানে পরিষ্কার পক্ষপাতিত্বের আচরণ করেছে ইসলাম পুরুষদের পক্ষে কারণ যে বাবার সম্পত্তি বন্টনের যে হার ইসলাম নির্ধারণ করেছে সেটা হচ্ছে মেয়েদের ভাইয়ের তুলনায় অর্ধেক সে পায় আসলে বাহ্যিকভাবে আমরা এমনটাই দেখি কিন্তু যদি ইসলামের এই সিদ্ধান্তের নিগুড় রহস্য উদ্ঘাটন কেউ করে তাহলে দেখা হবে যে আসলে যে পুরুষেরই উপরেই বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে কেন আমি একটু ক্লিয়ার করতে চাই বিষয়টা আমরা যদি ওই দুই অংশ আর এক অংশ নির্ধারণ করি যে ছেলে দুই অংশ পেলো মেয়ে এক অংশ পেলো আসলে এই সম্পদটা কেন দেওয়া হবে এটাও তো বুঝতে হবে জি সম্পদটা দেওয়া হয়েছে তার প্রয়োজন মিটানোর জন্যে খরচ করার জন্যে এখন খরচের খাতগুলো একটু নির্ধারণ করি যে আসলে খরচের খাত কোনটা কোনটা আমরা যদি ওইভাবে লক্ষ্য করি তাহলে দেখব একজন পুরুষের জন্যে খরচের খাত হচ্ছে চারটা এক সে বাবা মেয়ে যতক্ষণ পর্যন্ত অন্য ছেলের হাতে তুলে না দিবেন বালে ঘলি কিন্তু দায়িত্ব শেষ না বাবার ছেলেদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ছেলে বালে ঘলি ইচ্ছা করলেই বাবা তাকে বলতে পারে তুমি কামাই রোজগার করে নিজে নিজে খাও কিন্তু মেয়েদের ব্যাপারটা কিন্তু এরকম নয় মেয়েদের ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত পাত্রের হাতে তাকে তুলে না দিবে বাবাই তার দায় গ্রহণ করবে তাহলে একজন পুরুষ তার মেয়ের জন্য তার খাত হচ্ছে তার মেয়ে এক নম্বর খাত দুই নম্বর খাত হচ্ছে তিনি যদি স্বামী হন স্ত্রীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব এই স্বামীর যে তার যত প্রয়োজন আছে তুমি এই হচ্ছে তার দুই নম্বর খাত তিন নম্বর খাত হচ্ছে ওই পুরুষ যদি সন্তান হন তার মায়ের সমস্ত খেদমতের সমস্ত প্রয়োজনে মেটানোর দায়িত্ব তার খাত হলো চারটা সে যদি ভাই হয় বোন বাবা নাই এই বোন যতদিন পর্যন্ত অন্যের ঘরে সে উপযুক্ত পাত্রের কাছে পাত্রস্থ করতে না পারবে ততদিন পর্যন্ত ভাইয়ের দায়িত্ব বোনের দেখাশোনা দেখাশোনা করা তাহলে একজন পুরুষের জন্য খরচের খাত হচ্ছে চারটা আর সে ভাগ পেয়েছে দুইটা মেয়ের জন্য খরচের খাত কোনটা কোনটা আছে যে এখানে ইসলাম বলেছে তুমি এই জায়গায় খরচ করো না তার মা বাবার দেখশন তার করতে হয় না বোন না তার মেয়ের না তার স্বামীর কোনোটাই না কোনো জায়গায় না আবার ছেলেকে তার চারটা খাত থাকা সত্ত্বেও তাকে দুইটা অংশ কেন দেওয়া হলো এটা একটা প্রশ্ন আসতে পারে আসলে ছেলেকে দুইটা অংশ দেওয়া এবং তাকে বলা হয়েছে তুমি কুদিয়াত আর মেয়েকে ওই একটা খাত কেন দেওয়া হয়েছে এটা হচ্ছে তার পকেট খরচ এবং প্রয়োজনের সময় কখনো যদি এমন কোনো মেয়ে হয় যার বাবা নাই শেষ বাবা মারা গেছেন ভাই নাই সন্তান নাই স্বামী নাই তিনি কি করবেন এটা তো আপনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন ইসলাম মেয়েদের অধিকার দেয়নি এই কথা বলার দিন শেষ শেষ এখন ইসলামের ব্যক্তিরা বলতে হবে ইসলাম মেয়েদেরকে সব অধিকার দিয়েছে আর তোমরা ধোকা মাঝরা প্রতারকরা নারী অধিকার দেওয়ার নামে নারী জাতিকে যাহার নামে পাঠিয়ে দিচ্ছ তোমরা সকল অধিকার থেকে বঞ্চিত করে ফেলছ ইসলাম নারীকে উত্তরাধিকার দিয়েছে নারীকে স্বামী দিয়েছে নারীকে পিতা উপহার দিয়েছে সন্তান উপহার দিয়েছে একটি জান্নাত সুন্দর শুনিবি ছায়া শুনিবি একটা পরিবার উপহার দিয়েছে মহরানা দিয়েছে নারীর মৃত্যু পর্যন্ত তার নিরাপত্তা দিয়েছে মৃত্যুর পরেও তার কবরের নিরাপত্তা দাপনের নিরাপত্তা আর কাফুনের নিরাপত্তা তার সবকিছু দিয়েছে দিয়েছে কিনা আজকে সেদিন পত্রপত্রিকায় সারা বিশ্ব এটা তোলফা হয়েছে জার্মানির একজন নারী তিনি ছয় মাস হলো তিনি তার বাসায় মরে সিঁড়ির মধ্যে পড়ে থাকলেন কঙ্কাল মমি হয়ে গেছেন তিনি মৃত্যুর পরে ছয় মাস একটা লোক নাই এই যে কেবল নারীর স্বাধীনতা নারী অধিকার নারীকে একেবারে আকাশে তুলে ফেললাম আকাশে তুললাম নাকি সিঁড়িতে মারিয়ে পচিয়ে গলিয়ে মমি বানিয়েও শেষ পর্যন্ত তার কোনো সৎকার নেই ছয় মাস পরে তার সিটির বক্স যেটা সিটির বক্স পরিপূর্ণ না ব্যাপারটা কি। তখন একজনের খেয়াল হলো এখানে তো একজন মহিলা থাকতেন একটু খুলে দেখি খুলে দেখেই দেখে এই অধিকার দিয়েছে ওনারা আসিয়া কলিজা ফেটে যায় দুঃখে যখন দেখি কোমল মতি নারী সে দেড় দুইমন ওজনের পাথরের বোঝা ইটের বোঝা রাস্তায় চৈত্র মাসের হনরোদ্রে যেই নারীকে ইসলাম অকর্ণি বইউতে কন্যা ঘরের জান্নাতি পরিবেশে তুমি তোমার সম্ভ্রম মর্যাদা তোমার রূপ লাবণ্য তোমার সবকিছু নিয়ে তুমি এখানে থাকো স্বাধীনতা কামিরাইলো কি গোটা মানব জাতিকে আমাদের বিশেষ করে মুসলিম মা বোনেরা তারা একটা বড় ধরনের বকামের পরিচয় দিচ্ছে তারা যে ইসলামের নীতিতে ইসলামের আদর্শে বাসাবাড়িতে বাড়িতে আরাম আয়েসে আছে এটা সেই পাশ্চাত্যের নারীদের সহ্য হয় না এই জন্যই এই এদেরকে কিভাবে তারা বের করবে ছলে বলে কৌশলে ধ্বংস করবে কিভাবে ধ্বংস করবে কীভাবে এদের আরাম আয়সটাকে কিভাবে নষ্ট করবে তাই আসলে দেখুন আমরা আমাদের সমাজেও দেখি ওই সকালবেলা একজন মেয়ে মানুষ প্রতিষ্ঠানে বলেন বা তার অফিসে বলেন আবার দিন শেষ করে আবার তাকে ফিরিতে হয় ছোট বাচ্চা রেখেছে রেখে ইট ভাঙতেছে তারপরে মাথায় করে এই খরো রোদ্রের মধ্যে পঁচাশি বছরের বুড়ি কেউ নাই তার না ছেলে না নাতি না কোনো পরিবার না স্বামী কেউ নাই বৃদ্ধাশ্রমে পড়ে আছে পঁচাশি নব্বই বছরের বুড়ি কুকুরের বাচ্চা একটা কোলে বেহালের বাচ্চা একটা কোলে এটা নারী অধিকার এক শ্রেণীর জালেম যখন দেখলো তারা যে ইসলাম একমাত্র দিন যারা শুধু পুরুষকে কষ্ট করতে বলেছে তারা নিজেদের এই কষ্ট থেকে বাঁচার জন্যে যে এত কষ্ট আমরা করতে পারবো না তোমরা ঘরে বসে আরামে খাবা প্রধানমন্ত্রী তৈরি করবে তৈরি করবে তারা সারা হলো কারখানা এবং তাদের তো রেফি ফি যে হ্যাঁ একজন মহিলা তিনি দায়িত্বশীলা কর্তৃত্বশীলা েন্টে আস ভালো চাকরি আছে একজন দুজন মানুষকে রান্না করে খাওয়ানোটা তার জন্যে ইসলাম যদিও তাকে এটা বলে নাই করতে কিন্তু আমাদের পারিবারিক অবস্থার কথা বলছে এটা তার জন্যে কষ্টের এই তাকে আমরা বের করে একটা রেস্টুরেন্টে পাঠালাম সেখানে গিয়ে হাজারো মানুষের রান্না করে ওটা তার স্বাধীনতা হরণ হয় না খুশি করে ওই বাজে লোকগুলো তাদের কুদৃষ্টি দিয়ে যখন তার দিকে তাকায় ওইটা হয় স্বাধীনতা তাকে যে বাইরে ধর্ষণ করে তাকে যে অ্যাসিড মেরে তাকে যে বাস থেকে দর্শন করে ফেলে দিয়ে হত্যা করা হচ্ছে ওইটা নারী অধিকার আজকে আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা ভিত্তিক নারী নীতি গ্রহণ করি আর আজকে এই অসভ্য বেহায়াপনা নীতি বর্জন করি তবে আমরা আবারও একটি সুন্দর একটি মার্জিত পরিশীলিত সমাজ ও রাষ্ট্র কায়েম করতে সক্ষম হবো ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সাইরুল মুসলমিন আসসালামক ওর বাক محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا الله انت الرحيم Allah. يا Allah. هبني عطاك يا الله انت الكريم Allah. منك العفو يا الله العظيم يا Allah. فيك الرجاء জানতো মানুষ তো আদম সন্তান বিন আব্দালাম আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনায়না করার কিভাবে আমাদের ছোট বড় পাপ আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ঈশ্বর কে জানার জন্য এটি পবিত্র কোরআনের ১১২ বারো নম্বর আয়াত নম্বর এক থেকে চার্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায়ন্বর তিরিশ हादी नम्बर पांच सौ तेतर सल्लाम कुरान तीन भागेर, एक भागे समान प्रथम द्वित हलो समायी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लामिद पलाम जन्म नें